হইয়া আলসল على আলসল الحمد لله الحمد لله حمدا كثيرا والصلاه والسلام على النبي الذي لا نبي بعده وعلى اله وصحبه وعلى ازواجه وعلى اهل بيته اجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রকারের সুক্রিয়া ও প্রশংসা যে আল্লাহ সুত এই বিশাল সৃষ্টি জগতের মাঝে আমাদেরকে তিনি আশরাফুল মখলুকাত মানুষ হিসেবে পয়দা করেছেন আর বিপুল সংখ্যক মানুষের মধ্য থেকে আমাদেরকে ইমান আনার তৌফিক দান করেছেন অমিন এবং মুসলিমদের মধ্যে গণ্য করেছেন সর্বোপরি তারই সুক্রিয় আদায় করে কালীমাতুর শুকুর পেশ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ সমগ্র জগৎসমূহ। সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট সময় এর জন্য সময় যখন শেষ হয়ে যাবে এই সৃষ্টি জগতের কিছুই থাকবে না কুল্লু মান এই সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানা হত আলা সুনির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে তিনি সব পয়দা করেছেন কোনো কিছুই তিনি অনর্থক সৃষ্টি করেননি তার সেই উদ্দেশ্যে যে পয়দা করেছেন তার একটা সময় আছে সেই কালটা তিনি নির্ধারণ করে দিয়েছেন এই সৃষ্টি জগতের জন্য সেই সময় কালটা তিনি নির্দিষ্ট করে দিয়েছেন এক সময় তিনি সব কিছু ধ্বংস করে ফেলবেন যেই দিন সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ সুবাহা ধ্বংস করে দেবেন সেই দিনটার নামই হল ইয়ামাল পুয়ামা এরপর এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে মানুষকে তিনি যে উদ্দেশ্যে পয়দা করেছিলেন তাকে হাজির করবেন একটা আদালতের সামনে যে আদালতের বিচারক হবেন একমাত্র তিনি কেউ সেদিন আল্লাহর আদালতে হাজির না হয়ে কোথাও পালাতেও পারবে না পালানোর জায়গাও পাবে না কোথাও লুকাতেও পারবে না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ যখন তাকে ডাক দিবেন তার সামনে এসে তাকে হাজির হতে হবে সে আসামের কাঠ গোড়ায় সকলকেই দ্বন্দ্বায়মান হতে হবে সেই দিনটি আল্লাহ সুবাহ নির্দিষ্ট করে রেখেছেন সেই দিন যাতে মানুষ नाजात लाभ करते ना कठिन आजाब जहां नाम आगुन थे आल्लर पक्ष बंदारुख शांतिर जगह जानात लाभ करते तरज दुनिया मानुषर का नबी रसुल आलहुसलमगण के पाठ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়াত দেওয়া হয়েছিল রহি দেওয়া হয়েছিল কিতাব দেওয়া হয়েছিল আর সকল নবীর কাজ একটা ছিল মানুষের কাছে আল্লাহর পরিচিতি তুলে ধরা আল্লাহ সুবাহা তিনি যে তাকে সৃষ্টি করেছেন এবং তার চতুর পার্শ্বে যা কিছু দেখছে আর যা কিছু সে দেখতে পারছে না যা কিছু সে জানতে পারছে আর যা কিছু সে জানতে পারছে না অথচ আল্লাহ সৃষ্টি করেছেন এই সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ মানুষকে আল্লাহর এই পরিচিতি দেওয়ার জন্য এই নবী রাসুল আলাহিম সালামগণকে পাঠিয়েছেন আর নবীর মাধ্যমে মানুষকে এই আদেশ জারি করেছেন মানুষ যেন মাত্র সে আল্লাহরই আবাদতি করে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে সে যেন আল্লাহরই অ্যাবাদতি করে আর সেই অ্যাবাদতকে যেন আল্লাহর জন্য শুনে নিষ্ঠ করে সীমাবদ্ধ করে নিরঙ্কুশ করে এই সৃষ্টি জগতের আর কাউকে যেন তার এবাদত থেকে কোনো অংশ প্রদান না করে আল্লাহ সুবাহ ঘোষণা করছেন যে ব্যক্তি আল্লাহর সাথে তার রবের সাথে পালন কর্তার সাথে সাক্ষাৎ করার আশা পোষণ করে যে তার সাথে তার সাক্ষাৎ হবে আল্লাহর সাথে সাক্ষাত কোথায় হবে ওই হাসরের ময়দানে আল্লাহ হবেন বিচারক সে হবে আসামী আল্লাহর সাথে সাক্ষাৎ গড়বে যে এই বিশ্বাস পোষণ করে তাহলে সে যেন আমলে চালেখ করে আল্লাহ সুবাহানু বান্দার জন্য যেই সকল কাজকে তিনি আদেশ করে দিয়েছেন করার জন্য যে কাজ করার অনুমোদন দিয়েছেন যে কাজের ক্ষেত্রে তিনি নিষেধাজ্ঞা করেন নি। সেই সকল কাজই হল আমলে সালেহ আর সে যেন আল্লাহর যে অ্যাবাদ করবে আমলে সালেহ করবে সেই আমলে যেন সে আল্লাহর সাথে আর কাউকে অংশীদার সাব্যস্ত না করে গলা বা আহাদা। আল্লাহর এবাদতে তার রবের পরয়ার দিগারের পালন করতার এবাদত করার সময়ে সে অবাদতের ক্ষেত্রে আর কাউকে যেন অংশীদার সাব্যস্ত না করে তার জীবনের প্রতিটি মুহূর্তই আবাদত বান্দার এবাদতের জন্য এমন কোনো সীমাবদ্ধ সময় নেই যে বান্দা এত সময়ের জন্য সে আল্লাহর বান্দা এই কাজগুলোতেই সে শুধু আল্লাহর হুকুম মেনে চলবে আল্লাহর এবাদতই করবে আদেশ মেনে চলবে আর বাকি ক্ষেত্রে সে স্বাধীন সে নিজের ইচ্ছা অনুযায়ী সে কর্ম সম্পাদন করতে পারে অথবা অন্য কারো তৈরি করা কোনো পন্থায় সে কর্ম সম্পাদন করতে পারে আমল করতে পারে এমন অধিকার আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়নি বান্দার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ আল্লাহর এবাদত আল্লাহ সুবাহ কিছু আনুষ্ঠানিক তার বান্দার জন্য একটা প্রশিক্ষণ কোর্স হিসেবে কিছু আবাদতকে আনুষ্ঠানিক ভাবে তিনি নির্ধারণ করে দিয়েছেন যদি বান্দা সঠিকভাবে এই আবাদত সম্পন্ন করে তাহলে উভয় আবাদতের মাঝখানে সে আল্লাহকে আর ভুলে যাবে না দৈনিক পাঁচ বাক্য সালাত প্রতিদিন দিন রাতের মধ্যে আল্লাহ সুবাহরস করে দিয়েছেন বান্দা এই পাঁচবার দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহর কাছে এসে হাজির হয় হাজির হয়ে আল্লাহকে তার ইলা হিসেবে রব হিসেবে মালিক হিসেবে স্বীকৃতি দেয় আল্লাহর হুকুম অনুযায়ী তিনি যেভাবে সালাতের আদেশ করেছেন সেইভাবে সে সালাত আদায় করে সে আল্লাহর সামনে প্রমাণ দেয় যে তুমি আমার মালিক আমি তোমার গুলাম তুমি যেভাবে আমাকে আদেশ দিয়েছো আমি সেইভাবে তোমার আদেশ পালন করছি তার গুলামের স্বীকৃতি সে প্রদান করে প্রতি বছর একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে সে এই স্বীকৃতি প্রদান করে যে এক মাস যেইভাবে তোমার আদেশ পালন করে সিয়াম পালন করে চলছি বাকি এগারোটি মাসও আমি এইভাবে তোমারই বান্দা আল্লাহ সুবহান পক্ষ থেকে বান্দার জন্য যে আবাদত সমূহকে আনুষ্ঠানিকভাবে ফরস করে দেওয়া হয়েছে বান্দা যেন আল্লাহকে সে ভুলে না যায় সে প্রতি মুহূর্তে তার চিন্তা চেতনায় আকৃদা বিশ্বাসে তার আমলে তার জীবন ধারায় সে আল্লাহর এবাদত এমন ভাবে সে অনুশীলন করবে যে একটি মুহূর্তের জন্য যেন সে আল্লাহর দাসত্ব থেকে মুক্ত হতে না পারে শুধুমাত্র এই আনুষ্ঠানিক অবাদত গুলোকে যদি কেউ আবাদত মনে করে আর বাকি সময়ে সে স্বাধীন তাহলে বুঝতে হবে সে প্রকৃতপক্ষে আল্লাহর এবাদতি করছে না সে এই গুলো আল্লাহর নির্দেশ অনুযায়ী পালন করছে আর বাকি কাজগুলো সেগুলো তার এবাদত কিন্তু সেই কাজগুলো অন্যের হুকুম অনুযায়ী করছে হয়তো নিজের নবসের হুকুম অনুযায়ী করছে অথবা তার বংশের পরিবারের গুত্রের দেশের অথবা আন্তর্জাতিক পর্যায়ের রাষ্ট্রের যে কোনো ধরনের হুকুম সে মেনে চলছে অর্থাৎ সেই সকল এবাদতের ক্ষেত্রে সে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে আল্লাহ এখানে আদেশ করেছিলেন ওলা ইউসিকাতে রব্বিহীন আহাদা সে যেন আল্লাহর এবাদতে তার রবের এবাদতে আর কাউকে অংশীদার সাব্যস্ত না করে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্র প্রতিটি শাখা প্রশাখা প্রতিটি বিবাদ আল্লাহ সুবাহ আহ তাহলার পক্ষ থেকেই দেওয়া হয়েছে জীবনের যে অধ্যায়গুলো আছে সেগুলোর মূলত স্রষ্টা আল্লাহ আর সেই অধ্যায়গুলো কিভাবে সে সম্পন্ন করবে জীবনের ওই কর্মগুলো কিভাবে সে সম্পাদন করবে এই ব্যাপারে আল্লাহ সুবাহান আহু তাহলা দিয়েছেন মানুষের জীবনের সকল ক্ষেত্রে মানুষ কিভাবে তার চাষাবাদ করবে ক্ষেত কামারে কিভাবে চাষাবাদ করবে সেই বিধানও আছে রাসুল্লাহ কারো জমি একটু উঁচুতে কারো জমি একটু নিচুতে উপর দিক থেকে পানি আসে সেই উপরের জমিওয়ালার পানির অধিকার কতটুকু নিচের জমিওয়ালার পানির অধিকার কতটুকু এ সব কিছুই সরিয়েতে বিধিবদ্ধ আছে কে কোন রাস্তা দিয়ে চলবে কে কার রাস্তা দিতে বাধ্য কে কার সীমানায় কি পরিমাণ তার দেওয়াল নির্মাণ করবে তার দেয়াল নির্মাণ করতে গিয়ে অন্যের জায়গা যদি একটা কুঠি গাড়তে হয় সেই বিধানটাও সরিয়েতে দেওয়া আছে যে তুমি দেওয়াল যদি নির্মাণ করো আর তোমার প্রতিবেশী তোমার জায়গার উপর যদি তৎজন্য কুটি গাড়তে চায় তুমি তাকে বাধা দিও না স্পষ্ট হাদিসে রাসুল্লাহ ক্ষুদ্রতম বিষয় এমন বিষয় খুঁজে পাবেন না মানুষের জীবনে যে মানুষের জীবনের এই এই ব্যাপারে আল্লাহ কোনো বিধান দেন নাই বা রাসুল্লাহ সাল্লু আলাইহসালাম এই ব্যাপারে কোনো ধরনের নির্দেশনা প্রদান করেননি মানুষের জীবনে এমন কোন দিক খুঁজে পাওয়া যাবে না তাহলে ক্ষুদ্রতম যেই কাজটাও মানুষ করবে সেই কাজটাও এবাদত যদি সেটা আল্লাহর হুকুম এবং রাসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লামের তরিকা অনুযায়ী হয় এই কথাটা অনেকেই বলেন কিন্তু আল্লাহর হুকুম এবং রাসুলুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লামের তরিকা বলতে কি বোঝায় আল্লাহর হুকুম বলতে কি ওই সালাতের হুকুম সিয়ামের হুকুম জাকাতের হুকুম আর হজ্যের হুকুম এগুলাই আল্লাহ হুকুম মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ হুকুম দিয়েছেন মানুষের পারিবারিক জীবনে আল্লাহ হুকুম দিয়েছেন তার দাম্পত্য জীবন কিভাবে শুরু করবে তার সন্তান আদি কিভাবে লালন পালন করবে তার পরিবারের সাথে তার কি সম্পর্ক হবে তার অধীনস্থরের কি অধিকার তার উপর আছে আর অধীনস্থদের তার প্রতি কি কর্তব্য আছে তার প্রতিবেশীর প্রতি তার কি হক আছে একের পর এক সব বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে মানুষের অর্থনৈতিক জীবন সে কিভাবে লেনদেন করবে কিভাবে বেচা না করবে কিভাবে জমি বর্গা দিবে বা খরিদ করবে বা কেরায়া দিবে তার লিজ দিবে ভাড়া দিবে মালপত্র সে কোন পদ্ধতিতে বিক্রি করবে সে বাকিতে বিক্রি করবে না মাল বিক্রির আগে অগ্রিম মূল্য নেবে ব্যবসা বাণিজ্য করবে অংশীদারের ভিত্তিতে করবে না লাভ লস সুনির্দিষ্ট ভাগ করে করবে সকল বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে মানুষের জীবনের কোনো বিভাগ নাই মানুষের শিল্প শিল্প ক্ষেত্রে মালিক শ্রমিকের অধিকার কি কতটুকু শ্রম তার কাছ থেকে নেওয়া যাবে আর শ্রমিকগণ তার কর্ম কিভাবে সম্পাদন করবে এ সব কিছু বাদ নয় মানুষের পারস্পরিক বিবাদ মীমাংসা করার জন্য যে বিচার ফায়সলার প্রয়োজন সেই বিচার ফায়সলার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া আছে সেখানে বিচারকের যোগ্যতা কেমন হবে সেই বর্ণনা আছে কোন লোক বিচার করতে পারবে সকলেই বিচার করার ক্ষমতা রাখে না। যার মধ্যে বিবদমান বিষয় সম্পর্কে বিচক্ষণতা নাই যার মধ্যে সেই জ্ঞান বুদ্ধি বিবেচনার ঘাটতি আছে সে কোন কারো কথার দ্বারা প্রভাবিত হওয়ার মতো রূপ যার আছে এক পক্ষের কথা শুনেই যার কান ভারী হয় এমন লোক বিচারক হতে পারবে না তার যোগ্যতা নাই সে বিচার করতে পারবে না এমন লোক বিচার করলে সে বিচারক জাহান নামি হবে কারণ মানুষের উপর সে জুলুম করবে তার নিজের অযোগ্যতার ফলে সেই বিচারকের যোগ্যতা কেমন হবে সেই বিচারক বাসাই করাটাও এটা এবাদত আর বিচার কর্মটাও এবাদত কোন বিচারক যদি তার পূর্ণ যোগ্যতা থাকে আর সে বিবদমান বিষয় সে উপলব্ধি করে বিচার বিশ্লেষণ করে সহি ফায়সালা প্রদান করে সঠিক বিচার করে সেই বিচারকের মর্যাদা কতটুকু সে এক দিনের একটা সুবিচার চল্লিশ বছরের অ্যাবাদতের সমান এটা ওই এই বিচার কাজটাও অবাদত জীবনের এমন কোন অংশ নেই যেই অংশটি অবাদত হিসেবে গণ্য হয় না মানুষ যদি নিয়মিত পাঁচ ভক্ত সালাত আদায় করে রমজান মাসের সিয়াম পালন করে জাকাত ফরজ হলে জাকাত প্রদান করে হজ ফরজ হলে হজ সম্পাদন করে আল্লাহর অপরাপর মৌলিক হুকুমগুলো সে মেনে চলে কিন্তু জীবনের কিছু কিছু ক্ষেত্রে সে আল্লাহর এবাদতি করে না মনে করেন বিচার ফায়সালার ক্ষেত্রে সে আল্লাহর এবাদতি না করে সে মানুষের তৈরি করা আইন আদালতের কাছে গিয়ে মামলার নিয়ে হাজির হয় ফায়সালা দাবি করে সে মুশ্রিক সে সির করলো আল্লাহর এবাদতে এটা এবাদত এই ক্ষেত্রে সে শির করলো শির করে সে মুশ্রিক হয়ে গেল আমাদের সমাজে মানুষের মধ্যে এক ধরনের ধর্মীয় ধারণা আছে মানুষ নিজেদেরকে খুব ধার্মিক মনে করে আল্লাহ তাদের মধ্যে বাজিক আল্লা ভিত্যিকভাবে আছে এই জন্য তারা এই কিছু আনুষ্ঠানিক পালন করে সাথে সাথে প্রচুর পরিমাণে নফল এবাদত করে বেশি বেশি নফল সালাত নফল সিয়াম কোরআন তেলাওত জিকির আসকার তাহাজুদ এগুলার মধ্যে লিপ্ত থাকে আর নিজেকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু জীবনের বিশাল ক্ষেত্রে সে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্তর করে রেখেছে তার পরিবারের কোনো বিষয় যদি হয় সেই বিষয়ে ফায়সালা যখন নেওয়ার প্রয়োজন হয়ে দাঁড়ায় তখন সেখানে এই ব্যাপারে আল্লাহ কি ফায়সালা দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের এই ব্যাপারে তরিকাটা কি রাসবুল কোন পন্থা এখানে প্রদর্শন করেছেন এটার গুরুত্ব প্রদান করে না এখানে একটা কোথা মানুষকে বিভ্রান্ত করে সেটা হল তারা বলে যে প্রচলিত মানুষের কাছে গ্রহণযোগ্য একটা রেওয়াজ আছে সেই রেওয়াজ তো লঙ্ঘন করা যাবে না এটা কোন কোনো মুস্তাহিদের ব্যাপারে কিছু ফতোয়া দিয়েছেন যদিও ফতুয়াটি চরম ভ্রান্ত একটি ফতোয়া। এই ফতোয়াটি চরম ভ্রান্ত একটি ফতোয়া উর্ফ বলতে ছড়িয়েতে কিছু নেই উর্ফ সেই ব্যাপারে যেই ব্যাপারে এমন বিষয় যেটা হালালো নয় এটা হারামো নয় শির্ক এবং কুকুরের পর্যায়েও পড়ে না এটা বিদাতো নয় বরঞ্চ এটা মুবার পর্যায়ে এমন বিষয় যদি হয় সেই ক্ষেত্রে উর্ফ সমাজে প্রচলিত কোনো পন্থা থাকে যেটা মানলে এটা বেদাত হবে না এটা শির্ক হবে না এই ধরনের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মানা যাবে কিন্তু যদি এই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে অথবা রাসুল্লাহ আলাই পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকে রাসুলের তরিকায় যদি এই ব্যাপারে কোনো ধরনের ফয়সালা থাকে সেই কানে উর্ফ বলতে কিছু নেই রাসুলের ফয়সালার ব্যাপারে রাসুলের তরিকার ব্যাপারে সারা দুনিয়ার মুসলিম নামদারি লোকেরাও যদি ঐক্যবদ্ধ হয়ে যায় সকলের ইজমাও যদি হয়ে যায় সেই উর্ কক্ষণে মানা যাবে না এই ইজমা কক্ষণ ইজমা হয়। আল্লাহর বিধানের ব্যাপারে রাসুলের তরিকার ব্যাপারে এর বিপক্ষে কোনো ইজমা করার অধিকার কারণ কারণেই আমাদের এই সমাজে দলিল হিসাবে প্রকাশ করা হয় आदिल्ला शरियतर दलिले उत्स चार सटिक नय्ला रसुल्लापर इजमा चार दलिल हिसाब गण्य कर प्रकृत पक्षे को दलिल नय इजमार विषय हल इजमा सहबा जदि कू विषय मजिदे को फैसला सम्पर्केा ना जाए अथबा रसुल्लाम का विषय को फैसला पावामन विषय जो आज से ऐक्यमत पोषण करें ते इजमा जो সেটাও দলিল যদিও কিতাবুল্লাতে নেই সুন্নত রাসুলের মধ্যে নেই কিন্তু সাহাবাদের ইজমা হয়ে গেছে কিন্তু ইজমার ক্ষেত্রটা ব্যাপক প্রশস্ত হয়ে যায় এবং এটা অসম্ভব হয়ে যায় সারা দুনিয়ার সকল আলেমের কোন বিষয়ে ঐক্যমত পোষণ করা এটা কঠিন প্রথম পর্যায়ে তাবিন তবে তাবিনের সময়ও এটা কঠিন হয়ে পড়েছিল প্রধান যে চারজন ইমাম মুস্তাহিদ আছেন যদিও সেই সময় আরো মুস্তাহিদগণ ছিলেন তারা অনেক ব্যাপারে তারা ইজমাতে পোষতে পারেননি এমন কি এমন ফতুয়াগুলো এসেছে কেউ একটাকে হালাল বলেছেন কেউ এটাকে হারাম বলেছেন এটা কঠিন বিষয় একেবারে বিপরীতমুখী কেউ একটা জাইজ বলেছেন আর কেউ না জাইজ বলেছেন একেবারে বিপরীত মুক্তি ইসতেহাদ হয়েছে এখানে ইজমা হয়নি সবচেয়ে নিরাপদ ফায়সালা যেখানে সেটা হল আল্লাহর কিতাব এবং সুননাতে রাসুল এবং এর উপর ইসতেহাদ সেই ইশতেহাদের দরজা কুল আছে এটা সব সময়ের জন্য এটা পূর্বের যুগেই শুধু ছিল এমন নয় এবং আগামী দিনেও থাকবে এটা বন্ধ হবে না ইস্তেহাদ এটা কুলা থাকবে যেমন রাসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের সময়ে সাহাবারা কিছু বিষয়ে ইস্তেহাদ করেছেন অবশ্যই দলিলের ভিত্তিতে করেছেন অর্থাৎ আমুর ইবুন আজকে রাসুল্লাহ সাল্লাহু আলিহা সাল্লাম জাহাতুস সালাসিলের যুদ্ধের সেনাপতি করে তাকে পাঠিয়েছিলেন তিনশো সৈন্য দিয়ে মুজাহিদ বাহিনী দিয়ে তাকে পাঠানো হয়েছিল ময়াদিউল কুরায় বনি বকর গুত্রের উপর হামলা করার জন্য আর সাথে সাথে এটাও দেওয়া হয়েছিল বনি খুজা আর ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছিল তারা গিয়ে জানতে পারলেন শত্রু বাহিনীর সংখ্যা অনেক বেশি তখন রসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামের কাছে সংবাদ পাঠানো হলো। তাদের সহযোগিতায় আরো যেন মুজাহিদ পাঠানো হয় তখন আবু বয়দা ইবনে জার নেতৃত্বে আরো দুই সমুজাহিদ বাহিনী তাদের সহযোগিতায় পাঠান এবং আবু বয়দাকে নির্দেশ দিয়ে দেন তুমি তাদের সহযোগিতায় যাচ্ছ তোমরা কোন এক মতভেদ করবে না আমরুল ইবনুল আসের ইমামতিতে তোমরা ঐক্যবদ্ধ থাকবে কিন্তু সেখানে মুগিরা ইবনে শোরবা আবু বয়দা আবনে জার্রাকে একটি বিষয় তিনি তুলে ধরেন সেটা হলো যে আমরুল ইবনুল আস প্রথম গিয়ে তিনি বনি খুজার উপর হামলা করেছেন বনি বকরের উপর না করে আমরুল ইবনুল আসের এটা কৌশল ছিল যুদ্ধ কৌশল যে বনি খুজা ছিল বনি বকরের সহযোগী এই সহযোগীদেরকে আগে দমন করে দিলে বনি বকর আর সহযোগিতা পাবে না এই উদ্দেশ্যে তিনি সেই সহযোগীদেরকে আগে তিনি দুর্বল মনে করে তাগে তিনি তাদেরকে ধ্বংস করেছেন সেই মুগিরাইবনে শোবা সে আবুবাইদেব জার্রাকে গিয়ে বললেন যে সে তো গুত্রীয় স্বার্থ উদ্ধারের জন্য এই কাজটা করেছে আমাদেরকে তো আদেশ দেওয়া হয়েছিল বনিব করের উপর হামলা করার জন্য আগে কিন্তু আবুদ উবাইদেব তখন বললেন যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাকে আদেশ দিয়েছেন আমরা যেন একতলাফ না করি সেহেতু আমি তার সাথে কোনো মতভেদে জড়াবো না আমরা এখানে আনুগত্য করে যাব স্বপ্ন শীতের কারণে তিনি সালাতের ইমামতি করলেন লোকেরা রাসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে অভিযোগ দায়ের করল তিনি জানাবত অবস্থায় অপবিত্র অবস্থায় সালাতের ইমামতি করেছেন রাসুল্লাহ সাল্লু আলিহা তাকে প্রশ্ন করলেন তুমি কি জানাবত অবস্থায় তুমি সালাতির ইমামতি করলে তখন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ রাত্রিটা ছিল প্রচন্ড শীতের আমি আশঙ্কা করেছিলাম এই শীতের মধ্যে গোসল করলে আমি মারা যেতে পারি আর আল্লাহ তো কুরান মজিদে বলে দিয়েছেন বলে তোমরা তোমরা নিজেদেরকে নিজে নিজে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যধিক দয়ালু তার এই কথা শুনে তার এই ইস্তেহাদ শুনে রাসুল্লাহ সাল্লা হেসে দিলেন এবং এটার অনুমোদন দিলেন তাকে তিরস্কার করলেন না কারণ তিনি দলিলের ভিত্তিতে তার এই অবস্থাটা যদিও পরবর্তী সময়ে এই বিষয়টা নিয়ে তিনটা মত দাঁড়িয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে যেই কথাটা হল যে সেটা রাসুল্লাহ সাল্ল্লাহু আলাই্লাম তাকে নিষেধ করার উদ্দেশ্যে বলেননি যে তুমি কি জানাবত অবস্থায় ইমামতি করলে বরং রাসুল তাকে সত্যতা জানতে চেয়েছেন যে লোকেরা যে অভিযোগ দিয়েছে এই অভিযোগটা সত্য কিনা তিনি অবস্থার ঘটনা বিবরণ দিলেন দিয়ে তিনি কোরআনের আয়াত দিয়ে ওনার স্বপক্ষে দলিল চোখন দিলেন রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলাইহ এটা মেনে নিলেন এবং তিনি হেসে দিলেন তার ইস্তেহার দেখে অর্থাৎ তার যে যোগ্যতা জ্ঞান এ এটার জন্য রাসুল খুশি হলেন সেহেতু এই ইস্তেহাদ দলিলের ভিত্তিতে ইস্তেহাদ এটা নিষিদ্ধ নয় কিন্তু দলিল ছাড়া কোরআনে নেই অথবা হাদিসে নেই এর বিপরীত কোন বিষয়ে ইস্তেহাদ করা যাবে না এর হক করা যাবে কোরআন এবং হাদিসে নেই কিন্তু এর ফয়সালাটা ইস্তেহারটা এর বিপরীত হবে না ইস্তেহাদ সেটাই বিপরীত ফায়সালা করার অধিকার কারো নাই আল্লাহ সুবাহ দিনের মধ্যে যেই প্রশস্ততা যতটুকু দিয়েছেন সেই প্রশস্ততা শুধু গ্রহণ করা যাবে এখানে সংকীর্ণতা আনোয়ন করা যাবে না মূল যেটি যে মানুষের মধ্যে বিভ্রান্তিটা এইভাবেই এসেছে যে আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্নাকে মূল হিসাবে ধারণ না করে সেই বিষয়ে গবেষণা না করে কোরআন এবং হাদিস থেকে গুরুত্ব না দিয়ে নিজেদের সমকালীন অবস্থাটাকে প্রাধান্য দিয়ে মানুষ যখন চিন্তা করতে শুরু করেছে তখন নতুন নতুন আবিষ্কার হয়েছে। অনেকের এই বিভিন্ন ধরনের মতের আবিষ্কার হয়েছে যার উপর ভিত্তি করে এই বিভিন্ন ধরনের মজহাবের জন্ম হয়েছে সমকালীন সমস্যার সমাধান করাটা তাদের মধ্যে প্রাধান্য পেয়েছে এখন সমস্যা দেখা দিয়েছে লোকজনে সে প্রশ্ন করছে তাকে জবাব দিতে হবে একটা সমস্যা দেখা দিয়েছে সমাধান করতে হবে যদি গভীর ভাবে মনোনিবেশ করা হতো কোরআনের দিকে যদি রাসুলের সন্ন্যার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখা হতো তাহলে সেখান থেকে একটা নির্দেশনা পাওয়া যেত ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক নির্দেশ পাওয়া নির্দেশনা এখানে মিলত তা করে নিজেদের চিন্তা শক্তির উপর যখন মানুষ প্রাধান্য দিয়েছে নিজেরা গবেষণা করেছে করে মত দিয়েছে তখন দেখা যায় সেই মতগুলো অনেকাংশেই ভুল প্রমাণিত হয়েছে যেমন মনে করেন আবু হানিফা তিনি মত দিয়েছেন এমন সকল বিষয়ে দেখা যায় যে ওনার প্রধান দুই ছাত্র আবু ইউসুফ এবং মোহাম্মদ যাদেরকে সাহেব বলা হয় হানাভি মজাবে আবু হানিফার পরেই এই দুইজনের মর্যাদা এই দুইজন দেখা যায় যেই সকল বিষয়ে আবু হানিফা কোনো ফতুয়া দিয়েছিলেন সেই সকল বিষয়ে পরবর্তী সময়ে তারা এর বিপরীত ভিন্ন ফায় দিয়েছেন আবু হানিফার ফতুয়াকে তারা রদ করে দিয়েছেন যদি আমরা পার আকারে এই ফতুয়াগুলোকে আমরা তালিকাবদ্ধ করে হিসাব করি আমার ধারণায় অন্তত পকে দশ আনা ফতুয়ার ক্ষেত্রে ষুলো আনার মধ্যে এই সাহেব সময়ে হাদিসগুলো এত বিক্ষিপ্ত ছিল ছড়িয়ে ছিটিয়ে ছিল এক একটা হাদিস জানা খুবই কষ্টকর ছিল যেই কারণে সেই সময়ে হাদিসগুলো সংগৃহীত না হওয়ায় ওনার কাছে যে সমাধানের জন্য যেই বিষয়ে সমস্যা হিসেবে পেশ করা হয়েছে ফতুয়া লোকজন চেয়েছে সেই বিষয়ে সুস্পষ্ট হাদিস টাকা সত্ত্বেও ওনার কাছে সেই হাদিস পৌঁছে নাই তখন তিনি নিজে তখন ইশতেহাত করে এই বিষয়ে ফতুয়া দিয়েছেন আর পরবর্তী সময়ে ওনার ছাত্রগণ হাদিস তালাশ করে হয়তো তারা এই ব্যাপারে সহি হাদিস পেয়ে গেছেন তখন তারা সেই সেই সহি হাদিসের ভিত্তিতে তারা ফয়সালা দিয়েছেন আর এটা তো আবু হানিফাও তাদেরকেই নির্দেশনা দিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন ইদা হাদিসু ইসুয়া মহাবি যখন তোমরা সেটাকেই আমার মজহাব হিসাবে গণ্য করবে অর্থাৎ সহি হাদিসি হল আমার মজহ এছাড়া আমার কোন মত নেই আবু হানিফা আরো স্পষ্ট করে বলছেন রাসুল্লাহ وسلم আলাইসলামের কাছ থেকে আমাদের কাছে যা পোষবে তা আমরা মাথা পেতে মেনে নেব আর শাহাবাদের কাছ থেকে যা আমরা পাবো তা আমরা যাচাই বাছাই করব আর তাহলে তারা তো আমাদের সম পর্যায়ে মুক্ত লোক এখানে তিনি যেই স্পষ্ট কথাটা বলছেন যে রাসুলের কাছ থেকে যা পাবো আমরা মাথা পেতে মেনে নেব এখানে আর কোনো প্রশ্ন নেই রাসুল বলেছেন বা করেছেন বা অনুমোদন দিয়েছেন এটাই জানাটাই যথেষ্ট যদি নির্ভরযোগ্য মাধ্যম এটা জানা যায় এটাই যথেষ্ট আর কোন মত এখানে দেওয়া যাবে না আর শাহাবাদের কাছ থেকে আমরা যা পাবো সেগুলো আমরা জাসাই বাসাই করে আমরা দেখবের কাছ থেকে এটা সঠিক ভাবে এটাকে ধারণ করা হয়েছে কিনা অথবা শাহবারা যেই কাজটা করেছেন সেই শাহাবাদের মধ্যে এই ব্যাপারে তাদের মধ্যে কোন ধরনের মত ছিল কিনা এই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করবো তাবিন তারা তো আমাদের মতোই সমপর্যায় লোক তাদের বিষয়টি তো গুরুত্ব আমরা দেবই না তো এখানেও দেখা যাচ্ছে যে প্রথম দিকে যারা ইস্তেহাত করেছিলেন তাদের মধ্যে তাদের অনুসারীর মধ্যেই মতভেদ হয়ে গেছে এটা যদি বলা হয় যে আবু হানিফার এই দুই ছাত্র তারা আবু হানিফার মত অগ্রাহ্য করেছেন যদিও পরবর্তী সময়ে হানাভি মজাহের আলিমগঞ্জ সুবিধা অনুযায়ী যেটা সুবিধা দেখে ওই আবু হানিফার যে ফতোয়া সেটা সে অনুযায়ী ফতোয়া দেয় আর সুবিধা দেখলে সাহেবের উপর ফতোয়া দেয় এই লিখিত মুফতিকা সেগুলো দেখবেন তারা দলিল কখনো দিব আবু হানিফা রেফারেন্স কখনো ফতোয়া দেবে সাহেবাইনের কৌলের উপর ফতোয়া দেওয়া গেল এই কথাগুলো বললাম আমি এই জন্য যে মূলত মানুষ এই ফতুয়াটা যে মেনে চলাটাও এটা ওই অবাদত যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের পক্ষ থেকে ফায়সালা জানার চেষ্টা না করে পরবর্তী সময়ে কোনো মানুষের পক্ষ থেকে ফায়সালা এসেছে সেই ফায়সলাটাকে কোরআন এবং হাদিসের মান দণ্ডে যাচাই না করে শুধুমাত্র ওই মাধ্যমে এসেছে ওই ব্যক্তিকেন্দ্রিক ফায়সালাটাকেই ফায়ালসালা হিসেবে মেনে নিয়ে যে মেনে চলবে সে মূলত আল্লাহর এবাদতে শরিক করল এটাও শির সে এই ক্ষেত্রে আল্লাহর এবাদতে সে শরিক করে ফেলল এটা সব সময় সকল যুগেই সকল নবীর যুগেই এটা ঘটেছিল মানুষ যখন শির করেছে বিভিন্ন মূর্তি স্থাপন করেছে এই মূর্তিগুলো কোনো জড় পদার্থ ছিল না সেই কালের সেই যুগের কোন জড় পদার্থ পাথর মাটির দ্বারা নির্মিত নয় সেগুলো মানুষ দুনিয়ায় চিরকাল যত প্রকারের মূর্তি আবিষ্কৃত হয়েছে এক একজন মানুষ সেই মানুষের মধ্যে সে জীবন্ত ছিল সে একটা মতের ধারক ছিল সে যেই মত পোষণ করত তার ভক্ত অনুরক্তরা তার অতি ভক্তির কারণে তার মৃত্যুর পর তার মতের অনুসরণ করে চলতো এক পর্যায়ে তার অনুসারীদের জেনারেশন বাই জেনারেশন এক পর্যায়ে গিয়ে তারা ধারণ মনে করল উনি এত বুজুর ব্যক্তি ছিলেন তার বিধান মেনে আমরা চলি তার ফত অনুযায়ী জীবন যাপন করি তার দেওয়া মাস আলা অনুযায়ী আমরা ফায়সালা করি তার মর্যাদা অনেক এই জন্য তার প্রতি অতি ভক্তির মাত্রার কারণেই তারা শেষ পর্যন্ত তার একটা কাল্পনিক আকৃতি ধারণ করে একটা ছবি তৈরি করত মূর্তি তৈরি করত এইবারই মূর্তির প্রচলনগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে এসেছে এরা একজন মানুষ ছিল সেই জীবন্ত মানুষকে মূর্তি বানিয়ে তারা পূজা করেছে চিরকাল শির্কের প্রচলন এইভাবেই হয়েছে এই জন্য আল্লাহ সুবাহ আহু তালা আদেশ করেছেন আব্বু না আব্বুকুম ولا لنا اعمالنا ولكم اعمالكم ونحن له مخلصون হে রাসূল বলে দিন তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে জগরা করছো অথচ সে আল্লাহ আমাদের রব এবং তোমাদেরও রব আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের নিরঙ্কুশ করলাম ওই রবের জন্য আল্লাহর জন্য আমরা আর কাউকে আমাদের এবাদতের কোন অংশ দেব না আমাকুল ইব্রাহিম আং তুমিল্লা আল্লাহ বলছেন তোমরা কি বলতে চাও ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আর সেই আসবাদগণ তারা আল্লাহর পরিবর্তে ইলা ছিলেন তোমরা কি এই জেনে বুঝেই তোমরা সব কথা বলছো তোমরা কি মনে করেছো তারা ইহুদি ছিলেন খ্রিস্টান ছিলেন ইহুদিরা ইব্রাহিম সালাম এবং তার বংশধর এদেরকে বলতো যে আমাদের পূর্বসুরি ইহুদিরা বলতো আমরা তাদেরই অনুসারী খ্রিস্টানরা বলতো আমরা তাদেরই অনুসারী অথচ মুসা আলাহ ইসলামের জন্মের অনেক আগে ইব্রাহিম এসে গেলেন সে ইব্রাহিমের অনুসারী হবেন কেমন ইব্রাহিম কেমন করে ইহুদি হবেন তখন তো মুসার জন্মই হয়নি ইব্রাহিম আলাই ইসলাম ইসমাইল ইসাহ কে আকুব তারা নাসারা কেমন করে হবেন তখন তো ইসার জন্মই হয় নাই কিন্তু এরপরও তারা দাবি করত যে আমরা তাদেরই অনুসারী তোমরা কি বলতে চাও যে তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন তাদের এই ব্যাপারে তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন অমান আজ্লাহ মিনাল্লাহ ওই ব্যক্তির চেয়ে বড় জালিমার কে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন জানার পরেও সে তা গোপন করল আসলে সত্যটা কি যে আল্লাহ সুবাহ হচ্ছেন আমাদের একমাত্র ইলা আর কেউ নন আমরা কোনো নবীর গুলামি করি না আমরা এবাদতি করি করি কার আল্লাহর আমরা অনুসরণ করি নবীর আল্লাহর এবাদতের পদ্ধতি তিনি শিক্ষা দিয়েছেন তিনি যেইভাবে আল্লাহর এবাদতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেইভাবেই আমাদেরকে আবাদতি করতে হবে আমরা সেইভাবেই করি কিন্তু নবীর এবাদতি করি না এবাদতি করি আল্লাহ তোমরা যা কিছু করে চলছো মনে করো না আল্লাহ এসব ব্যাপারে গাফিল হয়ে আছেন তিনি বেখবর হয়ে আছেন তিনি এ যার জানেন না বুঝেন না এটা কখনো মনে করো না তিলকা উম্মাতুন খাদ খালাত তারা গত হয়ে গেছেন তাদের আমল তাঁদের জন্য তারা যা কিছু কামাই করেছে তাদের জন্যই এটা তোমরা পাবে না সেখান থেকে আর তোমরা যা কামাই করছো সেটা তোমাদের জন্য তারা যা কিছু করেছিল সেই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না আল্লাহ সুবাহ এই কথাটা এখানে বলে চিরতরে সিরকের প্রথাটাকে বন্ধ করে দিয়েছেন কিন্তু মানুষ এখানে উপলব্ধি করতে পারে না যেইভাবে ইহুদিগণ ক্রিস্তাগণ পূর্ববর্তী নবীদের নাম করে তারা সির করত নবী মোহাম্মদুর রাসল্লা সাল্লু আলাইসালামের উন্মতের লোকেরাও বিভিন্ন ধরনের ইমাম মুস্তাহিদের নাম করে সির করে যদি এখন প্রশ্ন করা হয় এরাম রুয়াল্লাহ তালানহুম তারা কোন মজাব মানতেন আবু বকর কোন মহাবের ছিলেন তিনি কি হামাফি ছিলেন না সাফি না না মালিকী ছিলেন হয়তো কেউ দাবি করবেন কেউ হয়তো সাফি কেউ মালিকি হাম বলি বাহানাভি বলে দাবি করবেন কিন্তু এই মজহাবের ইমামগণের জন্মই তো তখন হয় নাই যেই সময় আবু বকররা গত হয়ে গেছেন রাসুলের সাহাবাগন রবি আল্লাহমাজ মাইন তারা যখন রাসুলের খাটি অনুসারী হয়ে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন সেই সময়ে তো এই সকল ইমামের জন্মই হয় নাই তারা কিভাবে এই সকল ইমামের অনুসারী হয়ে মজাহাবুক্ত হবেন তারা যদি কোনো মজহাব না মেনেই তারা সহি আফিদার উপর সহি তরিকার উপর থেকে থাকেন তাহলে আমরা কেন এই বিভিন্ন ধরনের মুস্তাহিদের নামে বানানো সেই মজাবের উপর আমরা কেন প্রতিষ্ঠিত হব একটু স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাবো এই চিন্তা চিন্তাধারাটা ইহুদিবাদ এবং খ্রিস্টবাদের সাথে সম্পূর্ণ মিল তারা পূর্বেকার নবীর আসলদের নামে তারা এই দাবি করত তারা দাবি করত এই নবীর আসুলদের তারা অনুসারী তারা তাদের পূর্বসরী আর এরা সেই নবীদের অনুসারী দাবি করত কিন্তু আমাদের আজকের যুগেও এই বিভিন্ন মত পথের দাবিদার মজাবের দাবি লোকেরা শাহবাদেরকে তারা ঠিকই দাবি করেন সাহাবাদের প্রতি সম্মান ভক্তি আনুগত্য সব কিছু তারা দাবি করেন কিন্তু এটাকে যথেষ্ট মনে করেন না সাহাবাদের আমলকে সাহাবাদের আকিদাকে যথেষ্ট মনে করেন না শুধু মুখে শুধু তাদের প্রতি আনুগত্যের কথা ভালোবাসার কথা তাদের শ্রেষ্ঠত্বের কথা মর্যাদার কথা প্রকাশ করেন কিন্তু আনুগত্য করেন মেনে চলেন কার পরবর্তী সময়ের কিছু ব্যক্তির আশঙ্কা হয় এক পর্যায়ে ওই ব্যক্তিদের অনুসারীরা ভক্তির কারণে সালামের জাতির মতো আর ইব্রাহিম আলাহ সালামের বংশধর মক্কার কুরাসদের মতো লোকেরা এক পর্যায়ে এই সকল ইমাম মুস্তাহিদের মূর্তি বানিয়ে পূজা করবে হতে পারে মসজিদের মধ্যে মূর্তিগুলো দেখা যাবে এক জেনারেশন আসতে পারে যেইভাবে ইব্রাহিম আলাহ সালাম এবং ইসমাইলের মূর্তিটাও কাপাগরে ইব্রাহিম ইসমাইলের ভক্তরা তৈরি করে স্থাপন করেছিল এই ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা ব্যক্তি পূজার মানুষের কথা মানুষকে মুশ্রিক বানায় ব্যক্তিকেন্দ্রিক কোন ধরনের আকর্ষণ মানুষকে শয়তানের প্ররোচনার দিকে নিয়ে যায় এজন্য জন্য হক জানতে হবে আল্লাহর কাছ থেকে রাসুলের কাছ থেকে অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসুলের সন্ধ্যা থেকে অঙ্গভাবে অবাদতি করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে রাসুলের সল্লু আলিবাসাল্লাম এরপর আর কারো অঙ্গ আনুগত্য করা যায় নয় সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের ভিত্তিতে আনুগত্য করতে হবে তাহলেই আবাদতকে নিরুঙ্কুশ করা যাবে আল্লাহর জন্য শির থেকে নাজাদ পাওয়া যাবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেন আমরা সকল প্রকারের শির এবং বেদাত থেকে মুক্ত হয়ে আমরা ছিলেন। যে আকিদা পোষণ করতেন যেইভাবে তারা আমল করেছিলেন তাদের মতো ইমানয়ন করতে পারি তাদের মতো আকিদা পোষণ করতে পারি আর তাদের মতোই আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন Alhamdulillah Alhamdulillah نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتawakkal عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يغضله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله آمنوا بالله عليه ولا تخالطوا بالشرك دينكم বিল عبادتكم لله ইমানিমু على الدين شريعة محمد صلى الله عليه وسلم وَلَا তলসুল بَيْنَكُمْ وَأَصْلِحُوا ذَاةَ بَيْنِكُمْ وَلَا تَفَرَّقُوا بَيْنَكُمْ وَلَا تُخَالِطُوا حَقَّ وَالْبَاطِلِ اللهم وفِّقْنَا لِمَا تُحِبَّ وَتَرْوَى اللهم أَرِنَا الْحَقَّ وَحَقَّ وَارْزُقْنَا اتَّبَاعَهُ وَأَرِنَا الْبَعْطِلَ بَعْطِلًا وَرْزُقْنَ اِجْتِنَابًا اللهم زَيِّنْ أَخْلَاقَنَا بِزِينَةِ الْقُرْآنِ اللهم نَغْوِرْ قُلُوبَنَا بِأَنْوَارِكَ الْبَيَانِ اللهم وَفِّقْنَا ایمَانًا كَا ایمَانِ سَحَابَتِي الله تعالى عنهم أجمعین اللهم وفقنا جهادا في اللهم في اللهم على دينك. اللهم انك عفو تحب العفو জিমনা হাস اللهم اعز الاسلام والمسلمين وَخْذُلِ الْكَفَرَةَ وَالْهَنُودَ وَالنَّصَارَى وَالْمُشْرِكِينَ اللهم اغصر من نصر دین محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وَخْذُلْ من خَذَلَ دین محمد صلى الله عليه وسلم وَلَا تجعلنا مِنْهُمْ أيها الإخوان واجتنبوا من البدعة فأن النبي صلى الله عليه وسلم قال إياكم والمحدثات الأمور وأيضا قال النبي صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الحديث هجو محمد صلى الله عليه وسلم واشرر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اللهم انا نعوذ بك من عذاب النار. اللهم انا نعوذ بك من كل البدعة. اللهم انا نعوذ بك من البلالة.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 ইহু জ করীম মলিকম